আসসালামুক রহমতলারীক بعد. আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রবুল আলমিন একক যার কোনো শরিক নেই যার সুন্দর সুন্দর নাম এবং সিফাত গোনাবলি রয়েছে আল্লাহ ইহ্লাহ আলাহমাউল হোসনা আল্লাহ রবুল আলমিন কথা বলেন আল্লাহ রবুল আলমীন আমাদের রব এবং বান্দা সম্পর্কে কখনো অনবহিত নন সাল সালাম নাজিল হুকআ মোহাম্মদুর রসুর সালামের উপর আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সার্বসন্ডার শনিবার পহিলা রজব চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক তেরোই ফেব্রুয়ারি দুই সার হুসার পর্ব নম্বর দশ বিষয়বস্তু লেখক শুরু করেছেন রব্বুল আলমিন সম্পর্কে রব্বুল আলমিনের জাত এবং সেফাত সম্পর্কে আলোচনা এবং তারপরে আল্লাহ রব্বুল আলমী কালাম করানি কেরিম সম্পর্কে এই দুটো বিষয় বিশেষ করে আজকের আলোচনায় আসবে বলছেন ওয়ালাম রাহেমা কাল্লা জেনে রাখো আল্লাহ তোমার রহম করুক আন্নাল কালাম আফির রব্বে মহদাসুন পালনকর্তা সম্পর্কে কথা বলা হচ্ছে নব আবিষ্কৃত বিষয় আল্লাহ রব্বুল আলমীন সম্পর্কে বেশি বেশি আলোচনা করা হচ্ছে নব আবিষ্কৃত বেদাতি তরিকা কী অর্থ এ বিষয়টির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের জাত সম্পর্কে এমন আলোচনা যে আলোচনা কোরআন এবং সন্ন্যায় নেই ওয়াহিতে নেই আল্লাহর জাত কেমন কেমন আল্লাহর জাত আল্লাহর সত্তা কেমন এই রকমই আল্লাহ রাবুল আলমিনের যে সেফাত গুণাবলী রয়েছে সেফাতে জাতি সত্ত্বাগত গুণাবলী সেফাতে ফেয়েলি কর্মগত গুণাবলী यकम ही अल्लाह रबुल आलमीन सम्पर्के सब विषयगलीन सुन्न रही है सेगुलि तो अपनी आलोचना करबें सेगल अपनी पढ़बें सेगुली जानबें से विश्वास रखबें कंतु दलिल विहीन आल्ला रबुल आलमीनर जत सम्पर्के कथा आलाप आलोचना करा जार वना वही नहीं सही सुन्नाते नहीं এই রকম আল্লাহর রবুল্লা আলমের সিফাত সম্পর্কে আল্লাহর হাত আছে বলবেন আল্লাহ রব্বুল আলমের চেহারা আছে বলবেন আল্লাহ রবের কথা বলেন বলবেন কিন্তু এর কৈফিয়াত ধরুন আল্লাহর হাত কেমন আছে আল্লাহর চেহারা কেমন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিনের পা কেমন আল্লাহর চোখ কেমন না না এই কেফ চলবে যেমন এমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন তো আল্লাহ সম্পর্কে আল্লাপ আলোচনা এই কালাম বলতে আল খৌদ আরবিতে আল খৌদাহ দলিলবিহীন কথা বলাকে দলিলবিহীন কথা বলাকে যার পর অনেক রেমে নিন্দা করা হয়েছে যে ও আন্তা করু আলাল্লাহ আল্লা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা তোমরা জানো না মানে যার কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নেই এই যে কথাটুকু যেটুকু এমাম বারবাহত এখানে বলেছেন যে আন্নাল কালাফুর রবে মোহাস রব সম্পর্কে আলাপ আলোচনা করা কথা বলা হচ্ছে বেদাতি তৈরী কে নব আবিষ্কৃত এর ব্যাখ্যা রয়েছে সারহে আকিদা তাহাবিয়াতে এমাম তাহাবির যে তাহাবিয়া মতনু তাহাবিয়া রয়েছে তার সারহেতে শারহুল আকিদা তাহাবিয়াতে বলা হয়েছে এফি কে এফিয়াতে জা তেহি ওয়া সেফাতেহি আল্লাহ রবুল আলমিনের জাতের কৈফিয়াত সম্পর্কে ধরো শোন আল্লাহর জাত কেমন আল্লাহর সিফাত আল্লাহর গুনাবলি কেমন আল্লাহ আরও সে আছেন তো কেমন ভাবে আছেন জি ইত্যাদি এগুলি হচ্ছে বেদাতি কথা এবং বেদাতি আচরণ আর বেদাতিদের কাজ ওহু আদ দল আল্লাহ সেটি বিদাত এবং গুমরাহি আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এই কথা যেটুকু বলা হলো এর ব্যাখ্যা যেভাবে করলাম এই ব্যাখ্যার প্রমাণ হচ্ছে তার পরের কথাগুলি বলছেন যে রব সম্পর্কে কথা বলা চলবে না তবে ইল্লা বেমা ওয়াফা বেহি নফসাহ করান তবে ওইসব কথা বলা যাবে যেসব কথা দিয়ে নিজেকে প্রকাশ করেছেন নিজেকে ভূষিত করেছেন আল্লাহ রব্লা আলমিন কোরআন কেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি এই রকম আমার হাত আছে দুই হাত আছে আপনি বলেন কিন্তু কেমন আছে বলতে পারেন না আল্লাহ রবুল্লাহ আলমের আদম আলাইসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন মা বে খালাক বা মানা কান্তাল খালাক্ত বিয়াদা তবে মলক এইভাবে কোরআন কেরিমে যেসব কথা বর্ণনা করেছেন আল্লাহ রব আলমী সেগুলি বলতে পারবেন এর অতিরিক্ত বলতে পারবেন না আর কি কোরআন কেরেমের পরে অমাবাইয়া না রসুল উল্লাহ সালী আসামি আর রসুল উল্লাহ সালামে যা কিছু বর্ণনা করেছেন তার সাথী সঙ্গীদের উদ্দেশ্যে সাহাবাইকার আমাদের সামনে এবং সাহাবাহ কেননা তা রসুরল্লা সালাম থেকে নকল করেছেন ওগুলো বর্ণনা করতে পারবেন এছাড়া এ ব্যতীত রব সম্পর্কে কোনো কথা বলা যাবে না যেমন এলমুল কালামে যারা যাদেরকে ইসলামিক দার্শনিক বলা হয়ে থাকে আশায়ের মাতরিতা আল্লাহ রাবুল আলমিনের জাত সেফাত সম্পর্কে বলতে গিয়ে কাদিম আর হাদিস এই ভাষাগুলি কালাম কদিম না গের এটা ঠিক আছে কোরআন কালামুক না গের মখলুক এটা ঠিক আছে গের মখলুক বলেন আপনি বলিয়েন না কদিম বলিয়েন না জি এইভাবে নতুন নতুন এমন কোন ভাষা ব্যবহার করবেন না এমন কোন ব্যাখ্যা করবেন না জেনাব আল্লাহ রবুল্লা আলমিনের সিফাতগুলি সম্পর্কে তাওল করা কুদরতি হাত চোখ মানে রক্ষণাবেক্ষণ চেহারা মানে সত্তা ইত্যাদি এসব চলবে না বলছেন ওয়াহু আজাল ওহু ওয়াহেদুন এবং আল্লাহ সানু আল্লাহ রব আলমিন হচ্ছেন এক একক যেমন সুরত উল্লিখলা বলেছেন কোরআন দ্বারা জানতে পেরেছি এক এবং আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর সাথে কোন কিছুর তুলনা চলবে না আল্লাহকে তুলনা করা চলবে না আল্লাহর জাতের মতো কেউ নেই এবং আল্লাহর সেফাত গুণাবলীর মতো কারো গুণ নেই তাহলে ধরনকে না করা হলো আল্লাহর মতো কেউ নেই কিন্তু আল্লাহর সিফাত আর আসমা সেফাতকে অস্বীকার করা হয়নি এর প্রমাণ পরের অংশটুকু কোরআনে কে দিবেন ওহ সামিউল বাসী তবে জেনে রাখো যে তিনি সবকিছু কিছু শোনেন সর্বশ্রোতা অল বাসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন এই আয়াত সম্পর্কে যারা আকিদার আইম মা ওলামা তারা বলেছেন যে এই আয়াতে নাও আছে আর হ্যাঁও আছে লেসা কামিসহাই নফি আর ওহ সামিউল বাসির হচ্ছে এসবাত কোরআন এবং সন্ন্যায় যা আছে তা আছে বলবেন হ্যাঁ বলবেন আর যা নেই তাকে না বলবেন এইসা কেমসিল সেই ধরন সম্পর্কে তার মতো কোনো কিছু নেই এখান থেকে গুমরা রদ হয়ে থাকে যে আল্লাহ কিছু নেই আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই তাহলে আল্লাহ উল বাসির তাহলে এক অংশ দেখতে গিয়ে লাইসা কামিজ তারপর এক অংশ এই মানে তার মতো কোনো কিছু নেই এই কথা তার কিছুই নেই কথা তো বলা হয়নি লাইসা কামিজ তার মতো কোনো কিছু নেই এই কথাটুকু বুঝতে গিয়ে ভুল করেছে যে হালত তাদের বিশেষ করে আজকালকার বিদাতি যে সব মৌলবীরা এ আয়াত পেশ করে বলছে দেখো কোরআনে বলা হয়েছে যে আল্লাহর কোনো কিছু নেই হাত পানেই পা নেই তো এখানে কি নেই নেই বলা হয়েছে না বলে তার মতো কোনো কিছু নেই আল্লাহর চোখ আছে আল্লাহর চোখের মতো কারো চোখ নেই আল্লাহর হাত আছে আল্লাহর হাতের মতো কারো হাত নেই জি আল্লাহ আরও সে উঠেছেন হ্যাঁ আরও আছেন কিন্তু তার মতো কেউ না এ কথা বলতে পারে ওই রকমই যেমন কোনো শাসক সিংহাসনে বসে না লেসেখা বিশ্লেষে হম তার আগে কোন কিছু ছিল না কান আল্লাহ সেই আল্লাহ সবসময় আছেন আল্লাহ কোন আদিও নেই আর অন্ত সুরও নেই শেষ নেই বেলামাতা কিন্তু এই কথা বলা যাবে না যে কবে কখন থেকে বেলা মাতা মাতা মানে কখন কবে এই কবে কখন বলা যাবে না আল্লা রাবুল আলমীন সর্বপ্রথম বেলামাতা হ্যাঁ কবে না বলে কখন না বলে ও আেরু এবং তিনি হচ্ছেন সর্বশেষ তার অন্ত নেই সবকিছুর একটা অন্তিম সময় আছে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ অন্ত নেই তার শেষ নেই যার কোনো সীমা নেই যে শেষ সীমা এখানে এখানে গিয়ে শেষ প্রত্যেকের একটা সময় সময়সীমা আছে সময় ছিল না সূচনা হয়েছে আর আর সময় শেষ হয়ে গেছে অথবা শেষ হয়ে পূর্বে কোনো কিছু নেই আর ছিল না তুমি সর্বশেষ আকাশে তোমার পরে কোনো কিছু নেই প্রকাশ। জাহের মানে প্রকাশ হয় আর তুমি হচ্ছ গোপন ফেলাই সে তোমার নিচে কোনো কিছু নেই মানে তোমার চাইতে গোপনে কোনো কিছু নেই সব কিছু কি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যে সৃষ্টি করেছেন উদ্ঘাটন করে নিই তো এই সব জিনিসগুলো কিন্তু আল্লাহ রবুল আলম সম্পর্কে উদ্ঘাটন করা সম্ভব নয় আল্লাহর জাত আল্লাহ সেফাত সম্পর্কে ফলে এসে দৌনাকাশে একদি আন্দা দে আগদিন আমিন আল ফখরি আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র মুক্ত করো ইয় আলম মুস্তিররা ও আফফা আল্লাহ রবুল আলমিনের একটি সিফাত গুণ হচ্ছে যে তিনি সির গোপনীয় কথা কাজ যা হয়ে থাকে ঘটে থাকে তাও জানেন ও আকফা আর যা কিছু গোপন করে থাকে মানুষ তাও জানে গোপনে আছে অথ গোপন করে থাকে ইয় আলম মোস্তিররাও আকফা যতই গোপনীয় হোক যতই লোকায়িত হোক সব আল্লাহর রব্বুল আলমিন জানেন এতে দলিল সৈর্ত তাহার আত্মসাত ওয়াইন্হার বিল কৌলে আলমসির রফা তুমি যদি প্রকাশ করো তোমার কথা তো জেনে রাখো যে প্রকাশ করলে যে আল্লাহ জানবেন আর আল্লাহ আর ফের ইস্তারা লিখবে এমন কথা নেই তিনি সব কিছুই জানছেন গোপন এবং যা কিছু মানুষ লুকায়িত রাখে সব জানে আল্লাহ রব আল ওয়া আল্লাহ আর সেহী এবং তিনি আরও সে উঠেছেন ইস্তাবা আরও আছেন আরও সে সমুন্নত ইস্তাবা এই ইস্তেওয়া সম্পর্কে হিমাম মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা কর আরও সালাফ থেকে উক্তি রয়েছে এরকম কিন্তু প্রসিদ্ধ হিমাম মালিক রহমতুল্লা আলহ থেকে আল ইস্তোয়া মালুম আল্লাহ যে আরো সে মুস্তি আরো সে উঠেছেন ইর্তফা আলা সায়দা এই যে অর্থগুলি আল্লাহ আরও উঠেছেন হ্যাঁ আরো আছেন এটা জানা মালুম কোরআন হাদিস থেকে জানা পল কাইফ মজহুল কিন্তু ধরন হচ্ছে ওয়াজানা অস বেদাহ আর এই সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ কেমন করে কি ভাবে এটা সালাফরা করেননি ওয়াইন কারণ তা অস্বীকার করা হচ্ছে কুফর আলি মালুমুন আল্লাহ আর আছেন এটা জানা অল কেফ মজহুল এবং ধরন হচ্ছে ওয়াজানা অল ইমান বিহ আজেম আর বিশ্বাস করা ফরোজ আর এনকার ও কুফর এনকার হচ্ছে কুফুর ওস আল ওয়ান হবিদা এবং সে সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ করা অতিরিক্ত কোরআন হাদিস তারপরেও সে কল্পনা জল্পনা করা হচ্ছে বেদাতি তরীকা আল্লাহ আর সে আছেন যেমনভাবে আল্লাহর জন্য উপযোগী হাল্লার শানের এবং তার জ্ঞান সব জায়গায় রয়েছে তার এল সব জায়গায় রয়েছে মানে সমস্ত স্থান সমস্ত কালকে ঘিরে রয়েছে তার এলমের বাইরে কোনো স্থান নেই তার জ্ঞানের জ্ঞান শূন্য তার জ্ঞান শূন্য জ্ঞান হতে শূন্য এমন কোন স্থান নেই মানে এমন স্থান আছে যেখানে আল্লাহর এলম নেই মানে আল্লাহ জানছেন না এমনটা নেই শুধু আল্লাহর এলম নাই এখানে তো লেখক সংক্ষেপ করেছেন যেমন আল্লাহর এলম সমস্ত স্থান কালকে সামিল পরব্যাপ্ত তেমনই আল্লাহর মানে কুদরত ক্ষমতা আল্লাহ কুদরতের দিক দিয়ে সর্ব স্থানে আল্লা পরিবেষ্টনের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্ট দিক থেকে তার জ্ঞানের দিক থেকে অসীম জ্ঞানের দিক থেকে সর্বস্থানে এটা ঠিক আছে কিন্তু জাতের দিক থেকে সত্তাগত দিক থেকে আল্লাহ রাবুল্লা আরও সে সর্বস্থানে নয় তো এই যে আমাদের দেশের কুফুরি কথা আল্লাহ সর্বোত্তরে বিরাজমান সব জায়গায় বিরাজমান এটি কুফর এটি হলুলি কথা اللہ سروستان تب آللہ رب ایل آلر کمتا ہے اللہ رب اللہ علمین سب جائیں ریچے اور سب کچھ ساتھ رہے اور آللہ خاص بھا سکا ہوب اللہ থেকে آللہ نیک باندھے رہے رکنا دکی حفاظت دکی توفک دعار دک جلا ان سابن اور انمحسین आयत गबा सबकि खास बंदा रही शाह क्यों जदि पालन करता आल्लाब आलमी गुणावलि सम्पर् कथा जो अल्लाहर सेफात कम এবং আল্লাহর এসে ভাতটা কেন এইরকম কেন এমন তাহলে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর সম্পর্কে সন্দিহান ইমান বিল্লার ক্ষেত্রে শুধু ইমান বিল্লা না ইমানিয়াতের ক্ষেত্রে যতগুলি ইমানের দিক রয়েছে আল্লাহর প্রতি ইমান হোক মালায়কার প্রতি ইমান হোক কেতাব সমূহের প্রতি ইমান রসুলগণের প্রতি ইমান পরকালের যতগুলি স্তরে সবগুলি প্রতি ইমান ভালো বন্ধুত্ব প্রতি ইমান এগুলি হচ্ছে প্রথম শর্ত এগুলির জন্য আল্লাহর অস্তিত্ব আল্লাহর সম্পর্কে যতটুকু কোরআন আদিসে জানছেন জানছেন না জানছেন বিশ্বাস করবে না কেমন কেন এমন না না এই বলার অধিকার নেই তাইলে আপনি আল্লাহর সম্পর্কে সন্দেহান আপনার ইমান নেই কারণ ইমানের পূর্ব শর্ত হচ্ছে প্রথম খানেই একজন মমিনের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো কিছু বিধি ক্ষেত্রে সে ইমান থেকে শুরু করে যাবত এ বাদ হালাল হারাম এই ক্ষেত্রে ইম না দেখে বিশ্বাস করব না দেখে বিশ্বাস না করলে কোন দিনের কোন কিছু পালন করা সম্ভব নয় আখি তার বিষয়টা তো বললাম এ বাদত্তর উদাহরণ দি পাঁচ অত্তর সালাদ हाल गाएग। हराम एता না দেখে বিশ্বাস করা যে এই ওহিটাকে রসুরুল্লাহ হয়েছে না দেখে বিশ্বাস করা সে কোরআন করিমের আয়াতি ওই হোক এই আয়াতটি যে নাজেল হয়েছে জিবরাল নিয়ে এসেছেন না দেখে বিশ্বাস করা এই হুকুমটি হাদিসে আছে হালাল হারাম এটা না দেখে বিশ্বাস করা সবগুলি সম্পর্ক হচ্ছে ইমান বিলাই বিশ্ব এই জন্য প্রথমেই কোরআন করিমের সুরাতুল ফাতে পারে বলা হয়েছে আর মোত্তাকের প্রথম গুণ হচ্ছে প্রথম শর্ত হচ্ছে মোত্তাকি হওয়ার জন্য তারপরে অন্য তারপরে অন্য অন্য আরো যে গুণাবলী রয়েছে গোটা কোরআনিক বর্ণনা করা হয়েছে বলছেন যে রবের গুণাবলী সম্পর্কে কথা বলবে না কি কাইফা কেমন সেটা ওলেমা কেন এমনটা যদি কেউ কথা বলে যে কথা বলবে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে কথা বলবে আবার ফিল্লা যে আল্লাহ সম্পর্কে সন্দিহান তারপরে কোরআনে কেরিম সম্পর্কে লেখক আলোচনা করছেন লেখকের এই আলোচনায় যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আর একটু বলার প্রয়োজন মনে করছি তা হচ্ছে আল্লাহ আরও সে আছেন এই বিষয়টি এটা কোরআন করা হয়েছে সাতটি আয়াত সংক্ষেপীয় আয়াতগুলি বলে দি মানুষের জানতে সুবিধা হবে প্রথম আয়াত হচ্ছে সৈরাতুল আরফের আয় চুয়ান্নতে আল্লাহ কি বলেছেন নিশ্চয় তোমাদের সেই আল্লাহ যিনি আকাশ সময় তারপরে আরো সে সময় একই রকম তৃতীয় আয়াত হচ্ছে সুর আল্লাহ রাফাওয়াত দুই মাস্তশ অতঃপর আরো সে সমুন্নত হয়েছেন তারপরে চার নম্বর হচ্ছে সৈরাত তাহার পাঁচ আর রহমানও আল্লাহ সেই সত্তা যিনি আকাশম পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন ছয় দিনে অতপা আরো উঠেছেন সমুন্নত হয়েছেন আর রহমান 6 নম্বর স্থান হচ্ছে এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন ছয় দিনে অথবা আরও সে উঠেছেন সাত নম্বর হচ্ছে সুরা হাদিদের আয় নম্বর চার আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা আল্লাহ তো তিনি যিনি আকাশ সময় এবং জমির সৃষ্টি করে ছয় দিন এসম মাস্তাওয়া আয়াল আর্স অতবার আরসে উঠেছেন বা সমুন্নত হয়েছেন তো এই ছিল আয়াতগুলি এবং আয়াত নম্বরগুলি বলে দিলাম আর তারপরে আলোচনা করবো কী সম্পর্কে বললাম কোরআনে করিম সম্পর্কে কোরআনে করিম সম্পর্কে বলছেন বল কোরআন ও কালাম উল্লাহ কোরআনে করিম হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর যদি মুশ্রেকদের কোনো ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করিস তা যারাক নিরাপত্তা তলব করে যে আমাকে আশ্রয় দান করো তাহলে তাকে আশ্রয় দাও জি নিরাপত্তা দান কর। ঠিক আছে তুমি আমাদের ঘরে আসো হ্যাঁ কালাম আল্লাহ ইসলাম গাদ্দারি শিখায় না ইসলাম বিশ্বাদ ঘাতকতা শিখায় না ইসলাম কাফেরকে কাফিরকে সুযোগ পেমের দিলাম এই শিখায় না এই কাপুর শিখায় না এটা কাফেররা করে এবংাম আল্লা মানে যখন শোনা হয়ে গেল নিরাপদ স্থানে চলে যেতে চায় নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও সুতরাং অ মুসলিম যদি মুসলিম দেশে বৈধভাবে ভাবে আসে বিষানি এসছে একামানি এসেছে যে কোনো ভাবে আসুক না কেন ভিজিটে এসেছে তাহলে সুযোগ করে দাও আল্লাহর কালাম শুনুক মুসলিম দেশে এসেছে ইসলাম সম্পর্কে জানুক সুযোগ করে দাও এটা দায়িত্ব আলোকে আর তারপরে তাদেরকে নিরাপদ তাদের দেশে চলে যাওয়ার সুযোগ করে দাও রাস্তা সহজ করে দাও আল্লাহর কালাম বলা হয়েছে আল্লাহর রবুল্লা আলমীর কথা বলেছেন কথা বলেন যেমন কোরআনে কারিমে রয়েছে যে আল্লাহ রব্বুল্লা আলমী মুসা ইসলামের সাথে কথা বলে ওকেলাম আল্লাহ মুসা তাকলিমা নবী এ করিম সাল্লাহ ইসলামের সাথে কথা বলেছেন জি আমার দেশের মানুষরা সাথে আল্লাহ কথা বলেছে এটা তো খুবই বলে কিন্তু নবী সাথে কথা বলেছেন এটা কিন্তু খুব কমই বয়ন করে অথচ নবী মুসা আলাইসলামের সাথে কথা বলেছেন কোথায় জমিনে হ্যাঁ জমি তুর পর্বতে সেখানে কিন্তু রসুল্লাহ সাথে সাত আসমান ওপরে কথা বলেছেন মেরাজের রাথে জি বলছেন যে কোরআন আল্লাহর কালাম ও তঞ্জিলহু এবং তার পক্ষ থেকে নাজিল কৃত মজদার ইসিম মফুলের অর্থে আরবি গ্রামারে মজদার কখনো কখনো ইসিম ফায়েলের অর্থে হয় আর কখনও কখনও ইসিম মফুলের অর্থে হয় এখানে তানজিল মানে হচ্ছে মোনাজল নাজিল কৃত একশো ছয় আল্লাহ বলছেন বিক্ষিপ্ত ভাবে একসাথে নয় জি অল্প অল্প করে নাজল করেছি যাতে করে লেতা যাতে করে হে নবী তুমি জনগণকে ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে শোনাও ইসলামের বিধি বিধান একসাথে যদি সবগুলি চলে আসতো তো একসাথে অতগুলি শোনানো মুশকিল হতো আর মানুষের জন্য কবুল করাও মুশকিল হতো আরও মুশকিল হত আস্তে আস্তে নজ্জাল না হতিল আর তা আমি ধীরে ধীরে অবতীর্ণ করেছি নাজজালা ইউনাজেল হো জিল বাবে তা ফিরে যখন যাবে তার অর্থই হচ্ছে আস্তে আস্তে অবতীর্ণ করা আর বাবে এফালথে যখন আনজালা ইউনজেলো এনজাল তার মানে একবারেই নামিয়ে দেওয়া অবতীর্ণ করা কোরআন করিমের মধ্যে দুটি গুণ রয়েছে কোরআন করিম এমন একটি আসমানী মহাগ্রন্থ যাতে এঞ্জালের গুণ রয়েছে একসাথেও নাজল করেছেন আবার ধীরে ধীরেও নাজল করেছেন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত বাইতুল ইজ্জা পর্যন্ত একবারেই নাজিল করে দিয়েছেন জি আর তারপরে প্রথম আকাশ থেকে রসুর উল্লা সিবুর আলী সাল্লাম দীর্ঘ তেইশ বছরে যখন যেমন হুকুম হয়েছে জিব রাস তখন নিয়ে অবতরণ করেছেন এই জন্য করিম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেগুলিতে ইন্না আনজাল না হুফিল কাদরে আনজালাও আছে একবারে নাজল করা লহেমাফুসে প্রথম আকাশে আর তঞ্জিলও আছে ইন্না নাহানো নাজ্জাল নাজ দিকরা না ধীরে ধীরে নাজল করেছে এবং কোরআনে কেরিম অনুরহু আল্লাহর পক্ষ থেকে নাজল কি আল্লাহর পক্ষ থেকে সেটি হচ্ছে নুমুর যদি যেমন অন্ধকারে যদি আলো থাকে তো মানুষ রাস্তা দেখতে পায়। ঠিক তেমনি এ কোরআন করিম এমন একটি আলো এমন একটি জ্যোতি যেটি যখন নাজেল হয়েছে তখন জনগণ সঠিক রাস্তা দেখতে পেয়েছে জান্নাতের রাস্তা দেখতে পেয়েছে সঠিক রাস্তার দিশে পেয়েছে এমনকি রাসুর সাল্লা সাল্লাম এই জন্য আল্লাহ করান হচ্ছে মা কোনটা তে ধরি মাল কিতাব ওলাল কি মা হে নবী তুমি এটাও তো জানতেন না যে কিতাব কি জিনিস আর ইমান বা কি জিনিস জানতে না তুমি জি পরিসন ছিলেন রসর উল্লা সাম আল্লাহ আল্লাহবন্দি কেমন করে করব। এত তো খুবই ঘৃণা লাগছে যে মক্কার লোকেরা দেবদেবীর পূজা করছে আল্লাহর ঘর কাবার মূর্তি পূজা করছে তিনশো মূর্তি রেখে ঘরে ঘরে মূর্তিতে ভরা পছন্দ হয়তো না কিন্তু দিশেহারা এই দিশেহারা সম্পর্কে বলছে বাবা যাদা দল ফাহাদা দিশেহারা কোন দিকে যাব। কিভাবে আল্লাহকে পাবো সত্য দিন কোথায় কিভাবে আল্লাহবন্দী করব রাস্তা দেখিয়ে দিন এই জন্য তোমরা ইমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং এমন জ্যোতির প্রতি যা আমি নাজেল করেছি আল্লাহ আনজালনাজাল না হিসাবে মখলুক কোরআন সৃষ্টি নয় কোরআন সৃষ্টি নয় কারণ কোরআনে কেরিম আল্লাহর গুণ আল্লাহর সিফাত আর আল্লাহ যেমন হ্যাঁ মাখলুক নন তেমনি আল্লাহর সিফাতগুলিও মখলুক নয় সুতরাং আল্লাহর একটি সিফাত হচ্ছে কালাম কথা বলা আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম সুতরাং আল্লাহর কালাম কি নয় মখলুক নয় যার ফলে চরম জুলচার হয়েছিল আহল সনাতামের উপর এবং ভয়ে শাস্তির ভয়ে জালেম শাসকের জুল অত্যাচারের ভয়ে হমাদ ছাড়া শুধু গোটা দেশবাসী আব্বাসী খেলাফত বিশাল খেলাফত গোটা দেশ গোটা মুসলিম বিশ্ব তাকিয়ে ছেলে এমাম মাহমুদুর রহেমলার দিকে যে তিনি কি বলছে তিনি যেটা বলবেন সেটি হক এই সময়ে বড় পরীক্ষায় আল্লাহ আকবার এমাম মাহমুদ রহম জন্য এত মার খেয়েছেন এত জুলম অত্যাচার হয়েছে এত জুলম অত্যাচার হয়েছে কিন্তু তিনি শুধু একটি কথা বলতেন এই তু নিবেদিন কিতাবিল্লাহ আউ সন্নাতে রসুল একটি দলিল নিয়ে আসো আল্লাহর কিতাব করানি কেরিম থেকে অথবা রসুল উল্লাহ একটি সহিদিশ থেকে তাহলে আমি বলে দেব দলিল পেয়ে গেলে যে কোরআন মখলুক কিন্তু আমি যেহেতু দলিল পাই সুতরাং কোরআনকে মখলুক বলতে পারব না তোমরা যা পারবি তাই কর্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব্বল আমাদেরকে যেন এই রকমের পরীক্ষা থেকে হেফাজত করেন কারণ আমাদের ইমান অত্যন্ত দুর্বল আল্লাহ যেন জালেমদেরকে এইরকম ক্ষমতা না দেন রব্বা আল্লাহ তাজ আল্লাফিদনা কামিল রহমাতিনালেমদেরকে আল্লাহ হত করো তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো কোরআন সৃষ্টি আর যা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহর গুণ ইজ সিফাত সুতরাং সেটি সৃষ্টি হতে পারে না সেটি সৃষ্টি হতে পারে না এখানে একটি দলিল বলে দিচ্ছি যে দলিটা জানা থাকলে কাজ আসবে নবী সাল্লা হাদিসের দোয়া দোয়াই মাসুরা সেটি দলিল এর আগে আমি বিভিন্ন আলোচনায় কখন কখন পড়েছি বিষয়টা হ্যাঁ যে আল্লাহ রবুল্লা আলমিনের কথাগুলি হ্যাঁ কি আল্লাহ সেফাত মাখলুক সৃষ্টি নয় আউজি কালিমাতিল্লাহ তাম্মাতে মিনসারের মাখালাক আল্লাহ রবুল্লা আলমের পূর্ণাঙ্গ বাণীসমূহের আশ্রয় দিচ্ছি সৃষ্টির যাবতীয় অনিষ্ট হতে মিনসরে মাখলা যাবতীয় সৃষ্টির অনিষ্ট হতে তো এই যে আউজবে আল্লাহর ক্যালেমার আশ্রয় কামনা করছেন তো আল্লাহর ক্যালেমা আল্লাহর ক্যালেমা যদি মখলুক হয় তাহলে আশ্রয় কার নিচ্ছে মখলুকের সৃষ্টির আর সৃষ্টির আশ্রয় নেওয়া সিরকি না নবী সনুকে সিরকি দেওয়া শিখিয়েছেন না মোটেই না তাহলে বোঝা গেল যে ক্যালেমাতুল্লাহ হচ্ছে গের মখলুক মখলুক নয় বরং কি বলব আল্লাহর देख आल्लाफात ओरको आल्ला कथा बोला आल्लाफत ওমা কানবিন আল্লাহ রাজা আল্লাহর তরফ থেকে ফালেসবুক সেগুলি মানে আল্লাহর্বরের যখন শেফা তো সেগুলি সৃষ্টি নয় ওহাক ওয়াহাকালা মালিক উ আনসেন ওয়াহদ বিন হাম্বাল ওয়ালফোকাহ কাবলা আবাদাহমা এই রকমই বলেছেন ইমাম মালিক বিন আনস রহমদ্দুল্লাহ আলী ইমাম দারিল হিজরা উদ্দিন আর ইমাম এবং ইমাম আহমদ বিন হাম্বাল যিনি বড মোহাদ্দেস আমিরুল মামিন এবং ফিহ বাগদাদের মহাদ্দেস এবং চার ইমামের দুই এমাম মালিক বিন আনাসমদ বিন তাদের থেকে বর্ণিত এইভাবে হয়েছে যে কোরআন হচ্ছে কালামুল্লা মখলুক কোরআন হচ্ছে কালামুল্লাখলুক তাছাড়া তাদের পূর্বে মালিক এবং এমাম আহমদের পূর্বে যেসব ফোকা হয় কেরাম আহমায় কেন তারাও বলেছেন ও তাদের পরেও যারা এসেছেন তারাও বলেছেন যারা আহলে সুনতাল জামাতদের বাকি আহলে মিদাত মোহাজিলা তারা বলেছে যে কোরআন জবাকশরী তার তফসির কাশ্যফ রয়েছে তফসির কাশ্যফ বাংলাদেশে ভারতে অনেক মাদ্রাসায় পড়ায় কমে মাদ্রাসায় পড়ায় এর লেখক হয়েছে জারুল্লাহ জবাকশরী সে বড় একজন ইমাম ছিল ভাষাবিদ ছিল বড় মুফাসের ছিল কিন্তু আল্লাহ যে কাকে কখন গোমনা করে দেয় সে মহতাজ আলাদ বড়ো ইমাম হয়ে গেছিল মোতাজেলা আকিদের লোক ছিল তিনি তখন প্রথম শুরু করেছেন কথা দিয়ে শুরু করেছে তখন তাকে মোহতাজ পরামর্শ দিল যে আপনি যদি এটা দিয়ে শুরু করেন আপনার তফসির তো কেউ পড়বে না প্রথম খানে দেখেই তো ছেড়ে দিবে তাহলে তখন ওইটা সরিয়ে দিয়েছে তাফসির কাশ্যাব কি আহলে সোনাতে যেন যাইজ সে দেওয়া এই মোহতাজাদের ক্ষেত্রে তো আহলে সন্ন্যাত তো কারো যেন জায়জ নাই আর আহলাদিস আমাদের তফসির কাশ্যপ পড়াই তো আরও দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এইসব খোঁড়া যুক্তি চলবে না আর যা কিছু মানুষের ভুল হয়েছে সংশোধন করার সময় আছে আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান এমনকি আশারিদের তফসির পড়া হ্যাঁ এটাও জায়জ না। আশাড়ি তফসির পড়াবেন আর যিনি তফসির পড়াছেন তিনি আশারিদের সুখ্য গুমরাহিগুলো অনেক সময় ধরতে পারবেন না তর্জমা করে ছেড়ে দিয়েছে কোন তর্জমা করতে তো হিমশিম খাচ্ছে আশাড়ি মাতুরিদেরই তফসির পড়াবে আশাড়ি মাতুরিদের কিতাব পড়াবে বা মহতাজিলাদের তফসির বা কিতাব পড়াবে এটা আহলে সাল জামাত হানাফি হোক সাফি হোক মালিক হোক হামবে হোক কারও জন্য জায়জ নাই হালেদিস হোক কারোর জন্য যাইজ না। ওয়াল মেরা কুফর আর এই বিষয়ে ঝগড়া তর্ক করা। তর্ক বিতর্কে লিপ্ত হওয়া কি সম্পর্কে এ মখলুক না গ্যার মখলুক এই নিয়ে এগুলি হচ্ছে কি কফুর ঝগড়া করা আহলে শুননা তো অবশ্যই বলবে যেটি এটি সহি আকিদা কিন্তু তার বিপরীত কেউ যদি ঝগড়া তর্ক করে তাহলে এটি হচ্ছে কুফুর অর্থাৎ অস্বীকার যদি কেউ করে আল্লাহর কালাম যে মখলুক নয় এ কথাকে বা মখলুক বলতে চাই তাহলে এটি হচ্ছে কুফর আঁকিদা কুফরি আঁকিদা কিন্তু একজন মানুষের যদি সংসার সুভাত থাকে তাহলে সেটা তাকে কাফের বলায় বাধা তখন তার অজ্ঞতা দূর করতে হবে সংশয় দূর করতে হবে জাহিল হতে পারে তারপরে সংশয় সন্দেহ থাকতে পারে খোঁড়া যুক্তি থাকতে পারে এসবের রদ করে যদি স্পষ্ট করে দেওয়া হয় আর তারপরে যদি এই গুমরাহিতে অটল থাকে তখন কাফের বলা যাবে তাহলে প্রত্যেক কুফুরির ক্ষেত্রে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কাফের হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে সেসব শর্ত পূরণ না হয় আর কুপুরি থেকে যে বাধা রয়েছে মানে সেই বাধাগুলি দূর না করা হয় আল্লাহ রবাহজন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং কোরআন সোনার অনুসরণে নির্ভেজাল তৌফিক দান করেন আহলে আহ্লসজামাতের যে সালাফদের যে আকিদা সে আকিদা মন হাজের অনুসারী হয়ে জীবনযাপনের সারা জীবন তৌফিক দান করেন ওসল আল্লাহ সাল্লাম আল্লাহ রবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাই